আবু হুরাই রাহ রদিলাহতালন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পশ্চাদাংশে তিনটি গিট দেয় প্রতি গিটে সে এ বলে চাপ তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত অতএব তুমি শুয়ে থাকো অতপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গিট খুলে যায় পরে ওযু করলে আর একটি গিট খুলে যায় অতপর সলাৎ আদায় করলে আর একটি গিট খুলে যায় তখন তার প্রভাত হয় উৎফুল্ল মনে এবং অনাবিল চিত্তে अन्था से सकाले उठे कलुष कलिमा आलस्य सहकारे